कैसेटी प्रयोजनाचल मदरसा मार्केट आठ हजारी चट्ट फोन नम्बर शून्य आठ एक आठ सत्य নহমদ হুসল রসুল করিম আবাদ ফল রসুল্লা সাহ ময়ূর দিল্লা কুফি হুফিদ্দিন ও কমা কাল সলাতাম মোহতরম সদর আজলা মজাজ হজরতলামায়াম আজী তলবা ও নৌজান ভাইরা समब बैर इसलम दीर्घ समय कुरान वदीसर आलो के बांगदेश विशिष्ट ओलमाय काराम जवान मूल्यवान तरह शुने सम्भवतः हमें अपन का सकलें पर हाजिर हो लानु कैल खाए अपर चिटागांगे दाइल दिया शुरू कर चिटागांगेर बाहर सब जगह खावार लास्टे मानुष दाइल खाए আমি আপনাদের সামনে আজকে ওই দাইলস্বরূপ যারা এখানে বসা এবং দাঁড়ানো অবস্থায় আছেন কতক্ষণ যে বসার নিয়ত করে বসছেন জানি না তবে আপনারা যেহেতু আমার জন্য অপেক্ষা করেছেন রাত্র হয়ে গেছে এখন যদি আমি আপনাদের সামনে लम्बा कथा बोली अपन ऊपर जुलुम हो जेहेतुनारा डावत कर प्राय चौद पंद्रह घंटा सफर कर डतारस एन जो अपने सामने आलोचना संक्षेप करी তাহলে বেইনসাপ হবে লম্বা করলে হবে জুলুম সংক্ষেপ করলে হবে বেইনসাফ আমি এখন দুইটার মধ্যখানে চাপে আসি কী করবো এটার চিন্তাভাবনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে একটা মধ্যম পন্থা অবলম্বন করা লাগবে যাতে জুলমও না হয় বেইনসাফো না হয় আমার বন্ধুরা আমার বাংলাদেশে বর্তমানে ওয়াজের সিজন শুরু হয়েছে আপনারা আমার বাসা বুঝেন তো কিছুদিন আগে যে কোরবানি গেছে আপনারা কুরবানির বুস্ত খাইছেন যে আর নাই খায়া থাকলে গুস্ত খাইলে শরীরে একটু শক্তি টুক্তি বেশি হয় আওয়াজটা একটু গুস্ত খাওয়ার মতো করি আমার বাংলাদেশে এখন ওয়াজের মৌসুম ঠিক কিনা হাজরত মৌলানা ইয়াকুত কাসিমি সাহেব আপনাদের সামনে তো দীর্ঘ সময় আলোচনা করেছেন ইয়াকুব কাসিমি সাহেবের মতো এরকম বাংলাদেশে এই ময়দানে যারা আছে ওয়াজ মাহফিলের ময়দান তাদের প্ল্যাটফর্মের আমি একজন নগণ্য মক্তবের ছাত্র আমার পজিশন অনেক অনেক নিচে আমি ওই মক্তবের ছাত্রটার যে অবস্থা এটা শুনলেই আপনাদের মাথা খারাপ বাংলাদেশে এই গত অক্টোবর মাসের পনেরো তারিখের পর থেকে আগামী এপ্রিলের পনেরো পর্যন্ত ধরেন এর ভিতরে আমার কাছে প্রোগ্রামের প্রস্তাব এসে এসেছে সাড়ে পাঁচ হাজারের মতো সাড়ে পাঁচ হাজার মাহফিলের দাওয়াত এর ভিতর থেকে আমি কাটসাট করে সাড়ে পাঁচশো মাহফিল রেখেছি বর্তমানে সাড়ে পাঁচশোর মধ্যে আপনাদের এটাও একটা আমার ডায়েরিতে লেখা আছে আর আজকে এই এই আসরের পর থেকে এ পর্যন্ত আপনাদের চিটাগাং থেকে যতগুলি ফোন আসছে আমার কাছে প্রোগ্রামের জন্যে অন্তত কম করে হলেও ষাট থেকে সত্তরটার কম হবে না এই আজকে আসরের পর থেকে পর্যন্ত এটা শুধু চট্টগ্রামের কথা বললাম সারা বাংলাদেশ থেকে তো ফোন দরতে দরতে এখন জোনয়েদ আল হাবিবের একটা বদনাম শুরু হয়ে গেছে যে উনি মানুষের সাথে ব্যবহার ভালো করে না এই যে প্রোগ্রামগুলি হয় আপনাদের এখানকার প্রোগ্রামটার ব্যবস্থা করেছে আলামিন ফাউন্ডেশন এটার নাম শুনলেই মনে হয় যে একটা মৌলবাদী সংগঠন আপনারা আমার কথা কোনো রাগ করতেছেন না নামটা শুনলেই মনে হয় যে একটা মৌলবাদী সংগঠন আচ্ছা মৌলবাদী যেহেতু তারা তো ওয়াজ মাহফিল করতেই পারে গত কিছুদিন আগে টাঙ্গেল শহরে আমি একটা মাহফিল বয়ান করেছি সেই মাহফিলটা হল স্পোর্টিং ক্লাব এই নামটা শুনে কি আপনাদের কাছে মৌলবাদী মূল্য মনে হয়েছে ঘুমাই গেছেন নাকি আওয়াজ তো আসতে করেন যে বুঝলাম না আপনাদের কি খুব দরদ বেশি নাকি যে আশেপাশে বাজারে যারা ঘুমাইছে এদের ঘুম বাংলা অসুবিধা হ্যাঁ স্পোর্টিং ক্লাব এই নামটা শুনলে কি মৌলবাদী মূল্য মনে হয়েছে এক মাহফিলে গেছি এরকম বাজারে যায় দেখি ব্যানারে লেখা আছে ব্যবসায়ী সমিতি এটা কি মৌলবাদী হবিগঞ্জে এক জায়গায় ওয়াশ করতে গেলাম ওয়াশ সাইরা যখন যায় বসি আমাকে নিয়ে পরিচয় করাইতেছে হুজুর সভাপতি হুজুর আমাদের যুবলীগের সভাপতি এটা কি মৌলবাদী আমি কথাগুলি বলার উদ্দেশ্য হল অল বাংলাদেশে আজকে এই মাহফিলের সিজনে প্রত্যেক স্তরের প্রত্যেক ডিপার্টমেন্টের সকল স্তরের দলমত নির্বিশেষে সকলেই বাংলার মাটিতে ওয়াজ মাহফিলার ইসলামী সম্মেলন করে ঠিক কিনা শুধু নাজিরহাট মাদ্রাসার মৌলবীরা ওয়াজ করে না স্পোর্টিং ক্লাবও করে মুক্তিযোদ্ধারাও করে যুবলীগ ছাত্রলীগও করে ছাত্রদল যুবদলও করে বাজার কমিটিও করে ট্রাক শ্রমিক সমিতি বাস মালিক সমিতি অর্থাৎ সকল স্তরের মানুষে যেহেতু ওয়াজ মাহফিলার ইসলামী সম্মেলনের ব্যবস্থা করে এই জন্যে ভালোভাবেই এই কথা বুঝে নেওয়া যায় যে এই দেশের সর্বস্তরের মানুষ ধর্মপ্রাণ এবং ইসলাম প্রিয় এতটুকু আপনাদের বুঝে আসছে ইসলাম প্রিয় না এই নোয়াখালী বেগমগঞ্জ নাম শুনছেন বেগমগঞ্জের উপর দিয়ে রাত্রে দশটার দিকে এক মাহফিলে যাচ্ছে দিক থেকে স্লোগানের পর স্লোগান ওরি বাবা মাইক্রু তারপরে এই যে ব্যান সিনজি বেবি টিক্সি চার দোকান দেখা বাজারের মধ্যে ড্রাইভার বললাম যে একটু থামাও দেখি একটু চা খাই গাড়িটা যখন থামাইছে আর আমি গাড়ির গ্যালাস খুলছি এমন সময় দেখি আমার গাড়ির সামনে একটা সিঞ্জি পাগলের মতো দিদি দিদি আসতেছে আল্লা আল্লাহ থেকে যে ছেলেটা মাইকিং করতে করতে স্লোগান দিদি দিদি আসলো ওই ছেলেটার একজনের ডাক দিছে দত্ত দত্ত দত্ত মুসলমান কি একটা আমরা দিলেন দ্বারা দত্ত মুসলমান আমি মনে মনে বাবলাম যে আচ্ছা আজকে দত্ত শ্যামল ক্রান্তি তারপরে সেন্টু ফেন্টু মুসলমানের নামও রাখে তা আমি গাড়ির থেকে নামলাম নামবে ওই রাস্তার কিনারা যায় দাঁড়ায় একজনকে জিজ্ঞেস করলাম যে এই যে মাইকিং করতে করতে আসলো এই ছেলেটা করে ভালো কথা কিন্তু স্লোগানটা হিন্দু ছেলে কি দিল ভগবান ভগবান কি আজকে এখানে হাজার হাজার মানুষের মধ্যে বলতে চাই আপনারা কি বুঝছেন আমি জানি না আমি বুঝেছি হিন্দু লোকের জবান থেকে আল্লাহর নাম বের হওয়া প্রমাণ করে দেশটা মুসলমানের দেশ ঠিক না কার দেশ আরো জোরে কার দেশ মুসলমানের দেশ এত আজমাফিল বড়ো দল সোডো দল সকলেই যখন রাজনীতি করে যখন ফিল্ডে নামে বুট চাওয়ার জন্য যখন মানুষের কাছে যায় তখন স্লোগান কিন্তু আল্লাহর নামেরই দিতে হয় লা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ আর এক একদলে স্লোগান দেয় লাইলা দানের শীষে বিসমিল্লাহ। এই স্লোগান ছাড়া বোট রাজুরে কান এই অবস্থাটা দেখে গটি কয়েক নাস্তিকার মুরতাদ তাদের কিন্তু গুম হারাম তারা এই দেশ থেকে সলে বলে কৌশলে ইসলামকে উৎখাত করার জন্যে উঠে পড়ে লেগেছে তাদের সমান থেকে আজকে বের হয়েছে ধর্মের কালো ছায় রাখা হবে না জিজ্ঞাস করতে চাই না এতে আপনারা সবাই একমত যে আর ধর্মের কালো ছায়াও রাখা হবে না এই কথা বললেই ধর্ম চলে যাবে সর্বপ্রথম এই জমিনের উপরে এই স্লোগান দিয়েছিল নম্রদ্রদ ইব্রাহিম আলী সালামের জন্মের আগেই নমরত বলছে ধরমের কালো ছায়াও রাখা হবে না ইব্রাহিমকে পৃথিবীতে আসতে দেওয়া যাবে না তার জন্য কী পন্থা দুইটা আশ্রয় শিবির কায়েম করে দুই পাশে এক পাশে মহিলা আরেক পাশে পুরুষ এক পাশে স্বামী এক পাশে স্ত্রী স্বামী স্ত্রী দুইজনকে একসাথে মিলন হইতে দেওয়া হবে না হঠাৎ করে একদিন সন্ধ্যা সময় গণকেরা গণ্যা কয় সাড় সামনে যে রাত্রটা আসতেছে এই রাত্রটা বড় মারাত্মক আজকে রাত্রেই বাবার পৃষ্ঠর থেকে মায়ের পেঠে যেই সন্তান পৃথিবীতে আসলে আপনার রাজত্ব ধ্বংস করবে ধর্মের ছায়া প্রদান করবে তিনি বাবার পৃষ্ঠর থেকে মায়ের পেঠে যাবে নমরুদের প্রধান সেনাপতি মিস্টার আজর সেন দত্ত হজরত ইব্রাহিম আলি সালামের বাবা আজরের দায়িকা কয় আজর শুনলাকার বট্টা আজরে কো স্যার বলেন কি আমিও এলাট, আমার বাহিনীও অ্যালার্ট সমস্ত বাহিনী অ্যালার্ট রাত্রের বেলা স্বামী স্ত্রী মেয়ে ছেলে দুইজন একত্রিত হওয়া তো দূরের কথা একটা মাসি কেউ মিলন হইতে দেওয়া হবে না নম্রদো আমিও এলাট। আজকে আমিও সারা রাত্র বসে বসে তোমাদের পাহারা দেব নম্রদ সিংহাসনে বসা আজরও তার সামনে বসা সমস্ত বাহিনী আলাপ রাত্র যখন বারোটা একটা বাদছে নমরুদ সিংহাসোনে বইয়া যেই খালি গলা খাখরানি দিছে আজর তার প্রধান সেনাপতি তার সামনে থেকে আসতে করে বেরিয়েছে বেরোয় যায় দেখে নমরুদের বঙ্গভবনের গেটে যে পাহারাদার ছিল ঈদও শুইয়া ঘুমাইতেছে বাইরিয়া দরজাত থেকে বেরিয়েছে বাইরে ডাইনে বামে তাকাইতেছে আর মনে মনে বাড়তেছে হে অনেক দিন হয়ে গেছে বেগমের সঙ্গে দেখা দেওয়ায় না রাত্র বাজে দেড়টা দেখাটা ওইলে বড় মজা এত আর ওই দিক দিয়ে বেগম মহিলাদের আশ্রয় শিবিরে রাত্রের বেলা ঘুম আসে না একবার ডাইনে আর একবার বামে এরকম করতেছে হঠাৎ করে মাথা উঠেয়ে দেখে সবাই ঘুমিয়ে আছে। আসতে করে বাইরে আসছে আইসা দেখে আশ্রয় শিবিরের গেইটে যেয়ে পাহাড় এটাও ঘুমাইছে বাইরিসে বাইরিয়ার ডাইনে বামে থাকাইতেছে আর মনে মনে বাপতেছে আমি জানি কোথায় আছে যদি একটু দেখাটা হইতো দুইজন একজন আরেকজনকে তালাশ করতে করতে বাস দুই আশ্রয় শিবিরের মধ্যখানে দুইজনের মিলন হয়ে গেছে ইব্রাহিম আলসালাম বাবার পৃষ্ঠর থেকে মায়ের পেটে চলে গেছে এত জোরে সুভানলা কইলে আসল মানুষের গুম বাংলা ইব্রাহিম আলাইসাল্লামকে পৃথিবীতে আসতেই দিবে না আজরের গড়ে ইব্রাহিম পয়দা সকাল সকালবেলা উঠতে গণকেরা কয় সার আমাদের গণনায় ধরা পড়ছে কারবার তো ঘটে গেছে নমরুদ আজরের ডাক দিয়া জিগায় এ গণকেরা কি কয় আজর ডাক দিয়া কর ডাহা মিথ্যা কথা গণাই ঠিক না সারা রাত্র আপনার এলাট আমর এলাট একটা মাসি পর্যন্ত মিলন হইতে দেই নাই বলেন কি সার ধর্মের কালো ছায়াও রাখা হজরত ইব্রাহিম আলাইছেন ইব্রাহিম আস্তে আস্তে শুরু করেছেন ইতিহাস ধরে রেখেছে লম্বা ছোড়া ঘটনা হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে নুমরুদে সিদ্ধান্ত নিয়েছে ধর্মের কালো ছায়াও রাখা হবে না এই জন্য তাকে আগুনে পুরাইয়া শেষ করে দিতে হবে আগুন প্রজ্জ্বলিত করা হলো আগুনের উপর দিয়া পাখি উইড়ে গেলে সেই পাখিও পুইরে আগুনে পুড়ে যেত এমন আগুনের মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করা হবে তার বাবা আজর এসে ইব্রাহিমের গায়ের কাপড়গুলি খুলে তাকে উলঙ্গ করেছেন কেরিন তৈরি করা হয়েছে কেরিনের মাধ্যমে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করবে কেরিনের মধ্যে ইব্রাহিমকে ফিট করে দেওয়া হয়েছে এক্ষণি কেরিন ঘোরাইয়া আগুনে নিক্ষেপ করবে এমন সময় জিব্রাইলামিনে সে ইব্রাহিম আলিয়ালামকে ডাক দিয়ে বলেন ইব্রাহিম আগন নিয়ন্ত্রক ফিরিস আমার সাথে আছে আর আমার আল্লাহ ক্ষমতা কম দেয় নেই আগুনটারে দইরা নম্রদের গায়ে লাগাই দিতে পারি আগুন দিয়া নম্রদের রাজপ্রসাদ জ্বালাইয়া শেষ করে দিতে পারি আর সামান্য একটু বাউ দিলেই আগুনটারে নিবেও দিতে পারি তুমি যেই ধরনের সাহায্য চাই বা সেটাই করার জন্যে আসছি সেটাই করতে প্রস্তুত ইব্রাহিম আলাই সালাম জিবরা ইলামিনে ডাক দিয়া কয় আমার আল্লাহকে শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে আপনারা কি কোন আল্লাহ বেড়াই আসে নম্রতে যে আগুন জ্বালাইছে আমার আল্লাহ আগুন দেখে কিনা বলে হা দেখে আমারে যে আগুনে নিক্ষেপ করবে সেটা আল্লাহ দেখে কিনা বলে হা দেখে ইব্রাহিম ডাক দিয়া কয় গ্যাউ আমার আল্লাহ যদি আমার দেখে দেখা যদি আগুনে জ্বালায়া আল্লাহ খুশি থাকে আমি ইব্রাহিম আগুনে জল্লাই খুশি আমার আল্লাহ আগুনে জ্বালায়া খুশি হইলে আমি জল্ই খুশি আল্লাহ বাছাইয়া খুশি থাকলে আমি বাচ্চাই খুশি ইব্রাহিম যখন পুরাপুরি সারেন্ডার করছে আল্লাহ জিব্রাহ বাদ দিছে আগুন নিয়ন্ত্রক ফিরিস্তারও বাদ দিছে ডাইরেক্ট কেন্দ্রীয় সরকার আপনারা কেন্দ্রীয় সরকার বুঝেন্লু প্রধান সরাসরি নোটিশ করে দিয়েছেন হে আগুন তর্জমাই বলইলে আপনারা কই না হ্যাঁ দিকে যতটুক শিখা আলম্বা করেছো সামান্য বাড়ি করিস না কথা বুঝতেছেন তার মধ্যে যেমন রং করেছো করেছ রঙের মধ্যে কোন ব্যতিক্রম করিস না সব কিছু ঠিক রায় ঠান্ডায় পরিণত হইয়া যা সব ঠিক ফাটু আওয়াজও ঠিক লম্বা জুতো ঢুকছেও ঠিক রং ঠিক তেল লাকড়ি যা জ্বালাইতেছে সব ঠিক আছে সব ঠিক রেখা ইব্রাহিমের মধ্যে নিক্ষেপ করছে আপনাদের এই নাজির হাট বাজারে অনেক লোকজন আছে দেখেন সুখী মানুষ মানুষ যদি রাস্তার কিনারে দাঁড়ায় থাকে তখন কিন্তু একটা অভ্যাস আছে সুখী মানুষের অভ্যাস আপনারা জানেন কিনা দাঁড়ায়া। দাঁড়ায় থ্যাংলারা সুখী মানুষের আবার যদি চেয়ারে বা সোভার মধ্যে বৈশা থাকে বৈষাও দেখেন দূরে দিয়ে ঘুরে ঘুরে ওই যারা লাকড়ি দেওয়ার তেল দেহ লাকড়ি আর তেল বাড়াইতে গইতেছে আর ওই দিক দিয়ে হঠাৎ করে আগুনের দিকে আর কমিয়ে গেছে নাকি যখন এই কথাটা কইসে বলছে বলার সাথে সাথে দেহের অবস্থাটা কি আগুন রে আল্লাহ পাক জবান খুলে দিছে সুবান আল্লাহ কয় আগুন ডাক দিয়ে যেখানে তুই আস আমি ওই জায়গা গিয়েও দরতারি কিন্তু আল্লাহ আমারে এই বাউন্ডারির বাইরে যাইতে নিষেধ করছে এলে গে ভারতে না তুই আর একটু কাছে আহ একটু কাছে আয়া তারপরে দর্মের কালো সায়াও রাখা जिर बजा चाचा ইব্রাহিম আলাই সালাম ইব্রাহিম আসেনি কোরআন শরীফ আল্লাহ পাক কুরন শরীফে জাতির পিতা ঘোষণা করছে শুধু তাই না আমার আল্লাহ বলেন আমি তোমাকে আমার খলিল হিসাবে ঘোষণা করলাম নমরুদ আছে না গেছে জি নমরুদে ডাক দিয়ে ইব্রাহিম রেকো ইব্রাহিম আগুনের মধ্যে ফালাইছিলাম তোমার মারতে ফাললাম না তোমার আল্লাহ তোমার বাঁচাই লিল খা তোমার লোকে আর যুদ্ধ করে লাভ নাই এখন সরাসরি তোমার আল্লাহ লোক করো ইব্রাহিম আল সালাম লম্বা একটা শ্বাস টান দিয়ে এক বাস লাভ আমি বড় টেনশনে আসলাম রাত্রেবেলা ঘুমাইতে গেলেও টেনশন লাগতো খাইতে গেলেও টেনশন লাগতো এখন যেহেতু আপনি সরাসরি আমার আল্লাহ লোকে করবেন আমি বাঁচছি নমরুদে ডাক দিয়া কয় তোমার আল্লাহারে জিগাইয়া দিন তারিখকে ফেলাও কালে গাই তুই কোন আগামী জানুয়ারি মাসের এক তারিখ হইলে কেমন হয় ইব্রাহিম কোন জাগার মধ্যে কলেজ ফটিক টাইম সকাল আটটা তো আগে বাগে শুরু না করলে সন্ধ্যার আগে শেষ করা লাগবে তো না টাইম ঠিক তারিখ ঠিক মাঠ ঠিক নমরুদ একবারে যুবক তুবক যা আছে সব রে নিয়া ট্রেডিং ট্রেডিং দিয়া অস্ত্র শস্ত্র যা আছে সব বানায় একবারে পনেরো দিন আগে থেকে যায় সেটা মাঠ জরিপ টরিপ করিয়া এস্র টস্র সব ফিট করিয়া তাক করে রাখছে কারণ আল্লাহ নিজ দেয় না উরফি দেয় এ ঠিক তো নাই আটটা সময় টাইম আটটা বাজার পনেরো বিশ মিনিট আগে ইব্রাহিম আলাই সালাম গেছে তামসা দেখতে তামসা বুঝেন তো আপনারা যুদ্ধ কার সাথে তোমার আল্লাহ সৈন্য কয় ইব্রাহিম আলাই সালাম কোয়াই টেন মনে হয় আইতে টাইম যখন আটটা বাইজে নম্রদ ডাক কেউ তোমার আল্লাহর সৈন্য কৌ ইব্রাহিম আলাই এই যে মশা নুমুদের জন্য আল্লাহ নাজিল করছে এর আগে মশা নাই মশা এর আগে ছিল না আর মশা হইলো মধ্যে সবচাইতে বড় সাহসী সৈন্য ঠিক না বেঠি আপনার এই হুজুর যে রুমে থাকে এই রুমেও কিন্তু মশারি লাগে হুজুর টুজুর মানে না কি বলেন মানে আমি হজরত হাট রুমে গেছি যাওয়ার পর রাত্রের বেলা উনি ওই রুমে মশারির ভিতরে উঠছে আমার সঙ্গে দেখা করতে ওই জায়গা তো যাই আমি মনে মনে গেছি দেখলাম কারবারটা হাট হাজারি হুজুর রশা আর্মিরে মানে হ্যাঁ আপনাদের আমাদের বাংলাদেশের আর্মিরা যারা পার্বত্য চট্টগ্রামে মশা না থেকে মেলেরিয়া জায়গাছি তো নরসিন্দি একটা জায়গার নাম আছে ইটা খোলা ওখানে রাত্রের বেলা চা পাওয়া যায় তো চার দোকানের সামনে যায় গাড়ি থামাইছে আমার গাড়ির সামনে একটা রেবের গাড়ি রেবের কালা পোশাক দেখলে তো গুলি জায়গায় ফেউরে না আমার গাড়ির সামনে একটা রেবের গাড়ি খারাপ তো আমার গাড়ির মধ্যে আমি খাইতেছি আর একা একা হাসি দেখা যায় গাড়ির মধ্যে কারে তাপুর দিল তাপুর দিল কার সাহসী সৈন্য একটাই আছে এটার নাম মশা ঠিক না বেঠি আর কমান্ডার ইন চিফ আল্লাহ সেই আল্লাহ রাবুল আল যখন অর্ডার করবেন বাস মশার দিকটা ওই তার সৈন্য সামন্তরে ডাক দেখায় হ্যা আগুনের হ্যাঁ মনে করছে গরম মধ্যে আগুন জ্বালা মশা থাকবে না আল্লাহ মশারেং বম্বিং বুঝছেন তো যেই খেলি ইন্ডিকশন শুরু করছে ওই যে হাতে অস্ত্র আসিল সব ফালাই থা মাড়ির মধ্যে গৈরানি আরম্ভ করছে রহমায় গো বাবারে চিৎকার আরম্ভ করছে একটা মশা আসিল ওই যে আপনাদের এখানে লোহার ব্রিজটা আছে না ওই ব্রিজের খালের পারে। লেংরা ল্যাংরা চিন তো সব মশার বীরে এইটা যুদ্ধক্ষেত্রে আসে নাই ওইটা যখন দেখছে নুমে আল্লাহরে আল্লাহ আল্লাহ আমি তোরা দললে বড় ডার দরম এই জন্য একটু বাড়তি অনুমতি চাই আল্লাহ তো যা যেই খালি অনুমতি দিছে রুড়ির উপরটা দাঁড়াইছে নুমরু দূর দিছে আর না দেয়া দেয় গিয়া ডুকিয়া কতকন পরে পরে খালি আপনি আর কষ্ট করে নিজের হাতে থাফরাইয়া লাভ নাই একজন লোক রে দশ হাজার টাকা বেতন দিয়ে ঠিক করি এরা কতক্ষণ থাকবে দশ হাজার টাকা বেতন দিয়ে লোক ঠিক করা হইল হে আইসা কে সারে তাপুর দেয় কেমনে রে তাইলে তোর দশ হাজার টাকা বেতন দিয়ে ঠিক করছি সারের তাপ্পর দেওয়ার জন্য তুই তাপ্পর না দিলে তোর কি লেগে রাখবো আমার হাতে একটা কিছু ধ্যান বাড়ি দিব নোমা কো সাবধান বাড়ি দিলে মারটা ফাইটা যাবে বেতাও পাবো বলে স্যার আপনি এই কুন্ডা দিয়ে বাড়ি দিলে বেতা পাবেন না নোম দেখো তুলা দিয়া বানা তুলা দিয়া বানাইছে একটা বানাই যখন বাড়ি দিছে মুডও লাগে না দিয়া জুতা সিংহাসনে আল্লাহ পাক জুতার বাড়ি খাওয়াইছে মশার ইতিহাসও নমরুদ থেকে শুরু জুতার বাড়ির ইতিহাসও নুম্রুত থেকে শুরু বর্তমানদের সব্রির কপালে জুতার বাড়ি আছে একটাও বাঁচতে পারবে না ঠিক না বে ঠিক জুতার বাড়ি খাইতে খাইতে যে বাড়ি দেখে গেছে বিরক্ত হইয়া আর নুম দোহের লোকের ব্যবহার খারাপ করে আর হ্যাঁ পেছন দিক দিয়ে দোয়ার লাগা যে একটা মাসছে মাথাটা দুইটা বাগ হয়ে গেছে আর মশা যায় বিক্রে বসা আসিল বন্ধ দেখামালিক ধর্মের কালো ছায়াও রাখা হবে না হবে না তোমাকে আমি কিভাবে রাখবো ইব্রাহিম ভালো করে বুঝ জানাও আমি তোমাকে বানাইছি আমার খলিল তোমার ছেলেকে বানাইছি জাবিহুল্লাহ ঘুমাই গেছেন সব ইমালাম খাল সুবান ঠিক না আমার করাইছে তো আপনার আর করাইছে মাইকের আওয়াজটা খালি কমে কার শূন্য মুসলমানের করে সন্তান জন্ম গ্রহণ করলে তোমার সুন্নত অনুযায়ী করছেন করছেন তোমার নাম রাখলাম খালিল তোমার ছেলের নাম রাখলাম নাম সালমান বাইতুল্লাহ দেখার জন্য সবাই পাগল বাইতুল্লাহ দেখার জন্য সবাই পাগল পাগল বাড়ি তোলার দিকে হইয়া পরে নামাজ ঠিক কিনা না ফিরের মাজারের দিকে হইয়া খেজা করেন কোন দিকে হইয়া শিক্ষক হিসাবে যে নবী তোমার দুয়াই প্রেরণ করা হবে সেই নবীর নাম হলো হাবিবুল্লাহ নবীর নাম কি আর আর বলেন সুবানিমের স্মরণ আছে না নাই ধর্মের কালো ছায়াও রাখা হবে না বুঝছেন বালকিরা এর ফরটা শুনবেন করবে করবে তার আপনাদের নাম আওয়ামী লীগ বিএমপ জাতীয় পার্টি কোন পার্টি ঘোষণা করেন আজকের মাহফিলে যারা আগমন করেছেন যারা দাঁড়ানো যারা বসা সকলকে আল্লাহ বলেছেন আল্লাহর দল আল্লাহ আল্লাহ আল্লাহর দলের সদস্য হইতে রাজি কে কে হাত উঠান সবাই রাজি আল্লাহ কবুল করুক সকলে কালো ছায়া হবে না আমার বলেন আলা ইন্নাকি যুল্লাহ আলা ইন্নাকি যুল্লাহ হুমুল বাহাদুরি দেখাইতে পারবা কিন্তু যারা খিজবুল্লাহ সদস্য হয়েছে তারাই সব সময় জয়যুক্ত হবে জয়যুক্ত হবে কে খিজবুল্লাহ রাসুল্লাহ সালিহি সাল্লামের বাহিনী সব জায়গায় জয়যুক্ত হয়েছে ঠিক কি না কি কোনোখানে পরাজয় আছে আর জন সমুদ্র পার হইতে গেছে ত্রিশ হাজার গোরেশ হাজর সাত কমান্ডার ইন চিফ দশলা নদীর পারে জায়গায় দাঁড়াইছে মুসলমান মুজাহেদের এসে দসলা নদীর কিনারে দাঁড়িয়েছেন এমন সময় বৃষ্টিয়ার বাতাস শুরু হয়েছে শুনতেছেন না ঘুমাই গেছেন কমেন্ডারিং চিপ চিফ সকলের আগে তিরিশ হাজারের বাহিনী সকলের পেছনে কামান্ডার সকলের দিকে তাকাইছেন চকেরি সারাই সবাইকে বোঝাইছেন আমি তোমাদের আমির আমির তাঁত করা আমি তোমাদের আমি এই মুহূর্তে যেটা নির্দেশ করব সেটাই করা লাগবে এই কথা বলে ঘোড়ার দিক দিয়া চাবক দিয়া দিছে আঘাত আল্লাহ একবার বলে পানির উত্তাল তরঙ্গ মালার উপর দিয়া গোড়া দৌরানি দিয়েছেন পেছনে কয়া যান ত্রিশ হাজারের বাঘিনী সবাই মিলে গোড়া দৌড়াইতে আরম্ভ করেছেন আমার বাড়িরা যখন তিরিশ হাজারের বাহিনী মাথায় পাগড়ি গাইলাম বাজামা এরা যখন সমুদ্রের পানির উপর দিয়া ঘোড়া দৌড়ায় দেখতে কেমন লাগে যদি মিছিল লয়া নামে দেখতে পাঁচ হাজারের মতো দেখা যায় একশো ছাত্র মিছিল নামলে রাজার বাঘের পুলিশের হুস্তা কেনা আর ত্রিশ সাদার মাথায় পাগরি আল্লাহ রবীর বাহিনী পানির উপর দিয়া যখন গোড়া দৌড়াই দেখতে কেমন লাগে ইরানের অস্ত্র সব ফালায়াত দিয়া এটারে কি কত সমর্পণ যে আত্মসমর্পণ করেছেন मुजाहिदी सब जगह मध्य खान तुम गोड़ा डुबा गो क्या गोड़ार पाओ पानी नीचे चले गा कहार्टिना सकले मुजाहिद আমাদেরই কোনো কষ্ট হয় আমরা যখন সাগরের মধ্যখানে ছিলাম। আমাদের কাছে মনে হয়েছে মুসলমান ইমাম তার যদি হইতে পারো তাইলে সবচেয়ে বেশি শক্তি সবচাইতে বেশি মর্যাদা ইমানদারের ঠিক না বেঠি তারা হইলে হিজবুল্লাহ আল্লাহর দল কার দল আওয়ামী লীগ বিএমপি জামাত আর ইসলাম আল্লাহর দল মোহাম্মদুরস্লিবাসাল্লাম খেয়েবরের যুদ্ধে গেছে যুদ্ধ লিন্দি হইতেছে সাতটা দুর্গ ছয়টা বিজয় হয়ে গেছে একটা বাকি আছে এটার নাম কামুস आल्ला नबी साम गए डाक सब जैसे घुमाइ कल सकाल फजर परम व्यक्ति हाथों जुद्धर मैदान प्रेरण करा जैक्ति आल्ला के सब चाहे बस भलोबा বৈশার আসুল ডাকালী আলি কই সাহাবায়াম কুজুর আলীর চোখ উঠছে চোখ চোখ উঠছে আমাদের দেশের কিতা কি কাল অনেক জায়গায় অনেক জায়গায় না চকলাল গেছে আল্লাহ নবী কইছে হজরত আলীরা আমার কাছে নিয়ে আস হুজুরের দরবারে আলীকে নিয়ে আসছে হুজুর একটা মুখের থেকে একটু থুতু বাইরে আলীর চোখের মধ্যে গোসা দিছে চোখ হয়ে গেছে হজরত আলী বলেন আমার চোখ আগে যেরকম বালা ছিল হুজুরের টু তু লাগে ভরফর হ্যাচাইতে বেশি বালা আমাদের দেশে অনেক লোকজন আছে তারা আমাদেরকে বলে দেওবন্দি নাজির হাট হাট হাজারি মাদ্রাসার মৌলবীরা আল্লাহ নবীর ইজ্জত দিতে জানে না আর জিলাফি যা আছে সব খাইয়া রবি কোন দিক থেকে যে রবি আব্বাল গেছে হেরাও গেছে সত্যিকার সুন্নাতুল জমাত সত্যিকার নবী প্রেমিক গোটা পৃথিবীর জমিনে আসমানের নিচে যদি তাকে ঠিক কিনা বিবির সঙ্গে খুব বেশি মহব্বত বিবিরে আদুর করতে করতে যদি মাল লাগান বেগমের ইজত রয়েছে টোনা প্লাস্টিক জি বেগমের ইজত সাথে সাথে প্লাস্টিকা তাদের আকিদা হলো আল্লাহ নবীর ব্যাপারে ভালো করে শুই না রেখেন আমরা নবীকে মর্যাদার কোন আসনে উঠায় তাম কায়নাত আসমান জমিন চন্দ্র সূর্য ইসরাফিল আল্লাহ তবরকালার আড়স কুরসি লোহ কলম যাবতীয় যা কিছু আল্লাহ তৈরি করেছেন সব যদি এক পাল্লায় রাখা হয় আর আমার নবী নাম যদি এক পাল্লায় রাখা হয় নামের পাল্লাটা জর আর কান আমরা শুধু মিলাত পড়ি না মিলাদও পড়ি রেসালত কায়েম করি আমরা মিলাত পড়ি যাইনা না বুঝা ইয়া নবী নবী মোহাম্মদুল করেছেন আল্লাহ কি কোনো সময় সালাম দিছিল আল্লাহ তো রাসুল রে দিন সালাম দিছে না মেয়েরাজের রাত্রিতে সালাম দিছে কিনা এই সালামটা আমরা সবাই উচ্চারণ করি কিনা প্রতি নামাজের দুই রকাতের পরে সালামটা কি কুন্ডা সহি কুন্ডা শুদ্ধ হি দেখো আমরা একটু বুলো ধরেন খালি খালি শব্দ মধ্যে শুভানো হালাই আসসালামু আলাইকা আইয়ুহান নাবী সালাম আগে না নবীর নাম আগে সবাই কয় না সালাম আগে আসসালামু আলাইকা আইয়ুহান নাবী সালাম আগে না নবীর নাম আগে সবাই সালাম দিয়েছেন সেই সালামের মধ্যে আরো জোরে আমার বাইরা রৌজা শরীফের কিনারে যখন যাবেন সেই জায়গায় যাইয়া যখন সালাম দিবেন লক্ষ কোটি কণ্ঠের সালাম আল্লাহ নবী রোজাতে তাই শুনতে পান পান সালাম আগে না তিরিশ পারা কোরআনের ভিতরে আমার নবীকে আল্লাহ ডাক দিছে কিনা যত জায়গায় এই নবীকে সম্বোধন করা প্রয়োজন হয়েছে ত্রিশ পারা কোরআনের ভিতরে কোথাও ইয়া নী alai aro zore ডাক দিয়েছেন সেখানে সম্মানের সাথে ডাক দিয়েছেন আমি যদি উন্মত হয়ে থাকি আল্লাহরের নবীকে সম্মানের সাথে ডাক দিতে হবে একজনে খিজুর নিয়ে আসে উনি সবাইকে খিজুরি বাচ্চা দিয়ে খাওয়ার জন্য দিয়া বলছেন খিজুরির যে বিষিটা এই বিশি আমার কাছে ফেরত দিবে একটা ফালায়ও না বিশি রাখছেন কিছুদিন পর একজন রুমে যাইয়া দেখে বিশিগুলিরে ছাতো বানাইয়া রেখে দিছে আর উনি দিনের মধ্যে দু তিনবার ওই ছাতোটা মুখে দিয়ে খায় ওনাকে জিজ্ঞাস করা হয়েছে হুজুর এই খিজুরের বিষির মধ্যে কি ওষুধ আছে মদিনার মাটির মধ্যে শিফা আছে আমাদের দিন আল্লাহর নবীকে এইভাবে মানতেনা হুজুর আকম সালামের মুখের তুতুর ভিতরে ওষুধ আল্লাহ কার বাঘ আল্লাহর বাঘ এটা রয়েল বেঙ্গল টাইগার থেকে শক্তি কিছুটা বিষিত আলী জানা হাতে নিয়ে রা দিকে। আলীর সামনে দাঁড়াইবার কিভাবে লড়াই করবো আলী চিন্তিত এমন অবস্থায় তাকে দেখে প্রতিপক্ষের আক্রমণ ফিরাইবার জন্য বাম হাতে যেই ডাল তাকে ওই ডালটা ভেঙে গেছে ডাল যুদ্ধ করা সম্ভব না মনে মনে ভাবতেছি কি করি বাম হাতে টান দিয়েছেন দেওয়ারের সাথে সাথে পুরা গেটটা হাতে চলে এসেছে আসি মন সারাদিন দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখেন আর একজন কয়ে কেমন উঠাইছিল রে কি করছিল রে গেটটা উঠাই ছিল আমরা দৈরা দেখেটটা কেমন ওজন দরদিকে সবাই একসাথে মিলে ধরি একসাথে মিলে ধরে টান দিয়েছেন গেট নাড়াইতে পারে নাই জানে এবারে শেষটা শোনেন আমার রসুল বলেন আলী যুদ্ধের ময়দানে বলে তোমার হাতের ডাল ভেঙে গেছিল বানাইয়া যুদ্ধ করছিলাম আল্লাহ রে হাবিব ডাক দিয়া বলেন আলী কেমন করে গেটটাকে ডাল বানাইছিল একবার আমাদের সামনে উঠাইয়া দেখাও। বাম হাতে ধরে টান দিয়েছে গট নরে নাম এবারে লাইনে হাতে ধরে টানতে শুরু করেছেন গেট নাড়াইতে পারে না দুই হাতে ধরে সমস্ত শক্তি দিয়ে টানতে শুরু করেছেন গেট না আলির প্রত্যেকটি ময়দানে তুমি যখন আল্লাহ কয়েকবারে বলে গেইটের মধ্যখানে ধরে টান দিয়েছ তোমার ইমানের সাথে আল্লাহর কুদরতি হাত গেটটাকে উঠাইয়া রেখেছে মুসলমান যদি ইমান তাকে মুসলমানরা যুক্ত হবে সেই মুসলমান হলো হিজবুল্লাহ ঠিক নামু কনবেন মুসলমান তুমি যদি মুসলমান হয়ে থাকো তুমি দোকানদারি করতে গেছ শুনতে শুনতো তুমি দোকানদারি করতে গেছ তোমার দোকানের ভিতরে ফিমি রে দোকানদারি করতে গেলে ফিসিলমি। সর্দারি করতে গেছো ওই জায়গায় মন্ত্রিত্ব করতে গেছো সেই জায়গায় অফিসমানেরা ধর্মের কালো সাহায্য হয়ে থাকো দাঁড়াইয়া। রাষ্ট্রের উচ্চ শিকরে দাঁড়াইয়া ওই জায়গায় সব সর্ব অবস্থায় যে যে ডিপার্টমেন্টে আস সব ডিপার্টমেন্টে আল্লাহ পাক যে ধর্ম তোমাদেরকে দিয়েছেন যে ইসলাম দিয়েছেন সেই ইসলামে পরিপূর্ণভাবে ভাবে হও আবার কেউ কালকে বৈশাখ দোকানে সমালোচনা করবেন না তো মলিয়ায় কি কয়ে গেল সমালোচনা করলো কব কই বেল আহা ঘুমাই গেছেন গে আপনারা আওয়াজ যে বড় হয় না বেশি আনবা খুত আর জোরে সর্দারি মাতবুরি করতে নিজের সম্পদ মনে করবা খুত আর জোরে রাষ্ট্র যখন তোমার নিরঙ্কু সংখ্যাগরিষ্ঠতা হবে সংখ্যা গরিষ্ঠতার জুড়ে আল্লাহর নাম সংবিধান থেকে বাদ দিবা আল্লা কোরআনের আইনের বিরুদ্ধে নারীর সমাধিকার কায়ন করবা খুতুয়াতিস যা কিছু করবা বিজাতি ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবা খুতুয়া শয়তান তোমাদের খুললাম খোলা তোমাদের প্রকাশ্য দুঃশন যদি শৈতানের অনুসরণ করো জাহান্ন হবে তার মধ্যে কোন সন্দেহ নাই যারা আমাকে দাওয়াত করে এনেছেন আজকের মাহফিলের দাঁড়ানু বসা যারা শুনতে এসেছেন মাহফিলের যারা ইন্তজাম করেছেন সকলকে ধন্যবাদ মুবারক জানাই শেষ কথা বলতে চাই প্রফেতনার যুগ দিক থেকে ইসলামকে ধ্বংস করার জন্যে চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে রাত্রের বেলা যারা ওয়াশ শুনতে এসেছেন দিনের বেলা কথাগুলো বাস্তবে রূপ দিতে পারলে আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না ঠিকঠিন এখন একজন ইহুদি ধর্মযাজক ইহুদি ধর্মের পণ্ডিত উনি ওনার ঘরে বসা একজন মুসলমান রাস্তা দিয়ে যাচ্ছেন মুসলমানকে দায় খাইনে জিজ্ঞেস করেছেন মুসলমান তুমি কোথায় যাও বলে মসজিদে নামাজ পড়তে যাই বলেছে বলো তো দেখি তোমাদের জুহরের নামাজে মুসল্লি কত হয় বলে জুহরের নামাজে এক থেকে দেড় কাতার হয় আসরের নামাজে বলে আসরের নামাজে এরকমই হয় মা গরিবের নামাজে বলে মা গরিবের নামাজে দুই থেকে আড়াই কাতার হয় এশার নামাজে বলে এশার নামাজে এক কাতার কোনোরকম হয় ফজরের নামাজে বলে ফজরের নামাজে কোনদিন মুসল্লি কোনো দিন ইমাম ই মুক্তি মুক্তিদ মসজিদের ঠিক না বে ঠিক ইহুদি বলতেছে ঠিক আছে যাও আমার এইটাই জানা দরকার ছিল তোমাকে ধন্যবাদ মুসলমান বলে এত কিছু জানার পরে আপনি কিছুই বললেন না খালি বললেন যাও কি জন্য এত কিছু জিজ্ঞেস করলেন সেটা একটু বলেন ইহুদিন আগ দিয়ে বলে শোনো একটা জিনিস আমার জানা দরকার ছিল যে তোমাদের ফজরের নামাজে আর জুমার নামাজে কত মুসল্লি হয় যেদিন তোমাদের জুমার নামাজে যেই মুসল্লি হয় এই মুসল্লি যেদিন ফজরের নামাজে হবে ওই দিন গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান্তিকার মূর্তাদের কোন মুসলমানের দিকে তক্তইলা তাকাইতে পারবে না আমার ভাইরা মুসলমানেরা এই জন্য সকলকে অনুরোধ করে বলবো আসুন সবাই ইসলামের রুজুকে আঁকড়ে ধরি আল্লাহ নবীর তরিকাকে আঁকড়ে ধরি সর্বপ্রথম আমাকে মনে রাখতে হবে আমি মুসলমান ঠিক না ভে ঠিক আমার ইসলাম আগে আওয়ামী লীগ পড়ে আমার ইসলাম আগে বিএমপি পরে আমার ইসলাম আগে জাতীয় পার্টি পড়ে আমার ইসলাম আগে রাজনৈতিক দল পরে, আমার ইসলাম আগে দেড় রাষ্ট্র পরে। ठीक ना बी ठीक आ रहा जोरे ब ठीक ना बी ठीक यही मुसलमान मुसलमान घरे जन्म ग्रहण करीग छात्रलीग जुबली भाई चायपी छात्र दल जुब दल भाई चाहिए মুসলমানের ঘরে যদি জন্মগ্রহণ করে থাকেন আপনি যদি মুসলমানের ঘরে মুসলমান হয়ে থাকেন আপনার পরিচয় যদি মুসলমানের হয়ে থাকে তাহলে একটা কথা ভালো করে মনে রাখতে হবে আজকে বিএনপির আপনার স্লোগান জয় বাংলা আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন আপনার জীবন সর্বপ্রথম জয় বাংলার দ্বারা উদ্বোধন করা হয় নাই জিন্দাবাদের দ্বারা উদ্বোধন করা হয় নাই সর্বপ্রথম আপনার কানে আল্লাহ কু একবারের জান দিয়ে যদি এই মনে রাখতে পারেন আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না এই দাওয়াত সকলকে দিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করতে চাই আল্লাহ আমাদেরকে মাফ করে দাও এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জড়িয়ে বনিয়ে দাও শহরের কঠিন ময়দানে থেকে উসিলা করে আমাদেরকে জান্নাতবাসী করে দিই যা বলছি যা কিছু বাইরে শুনছে সবাইকে আমল করার তহফিদ দাও ইয়া আল্লাহ মাহফিলের যারা ইন্তজাম করেছেন যারা দূর দূরাস থেকে শুনতে আসছে আল্লাহ সকলকে তুমি কবুলার মঞ্জুর করো সকলের গুনাকাতা মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আমাদের সকল মূর্দে গানকে মাফ করে দাও মা বাবার কবরকে জন্নাথের বাগান বাড়িয়ে দাও যাদের মা বাবা জীবিত আছে তাদেরকে সুস্থতার সাথে নে হায়াত দাও ইয়া আল্লাহ মাদ্রাসার যে সকল ছাত্ররা এখানে হাতছেন সকলকে আল্লাহ তুমি দিনের রাহবর হিসেবে কবুল করো তাদের জেন শক্তি বাড়ায় দাও ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদেরকে রাহবর বানায় দাও দিনের মোবাল্লিক বানায় দাও ইয়া আল্লাহ দিনের মুজাহেদ বানায় দাও আল্লাহকে যে সকল যুবকেরা এইখানে হাত উঠেছে সকল যুবকদেরকে আল্লাহ তুমি হজরত হাসান হুসাইনের দলের বানায় দাও আল্লাহ হিজবুল্লাহ হিসাবে সবাইকে কবুলার মঞ্জুর করো ইয়া আল্লাহ যারা যে নিয়তে হাত উঠেছেন সকলের নিয়ত তুমি পুরা করে দাও কেউ বিমারি থাকলে সেভায় কামিল নসিব করো যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন প্রতি বছর এই ধরনের মাহফিলের ইন্তজাম করতে পারে তফিক দাও যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন এই টাকা পয়সা সবকে জারিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করো রব্বনা তল্না